সিংহ এবং ইঁদুর একদা এক সময় একটি সিংহ পুরো জঙ্গলে রাজত্ব করত একদিন দুপুর বেলার ভোজনের পর সিংহ একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ল একটি ছোট্ট ইদুর তাকে দেখে ভাবল যে এর ওপর খেলতে খুব মজা লাগবে ঘুমিয়ে থাকা সিংহের ওপর সে দৌড়াদৌড়ি আরম্ভ করল সে লেজের ওপর বারবার দৌড়ে উঠল सिंह गेगे उठल से थबाय इंददुर के बंदी फल इदुर की खूब चेष्टा पालातेलो ना सिंह बिराट हाथों तालते गल इ खूब भीत हो पड़ल থাবা খুলে দিয়ে ইঁদুর মুক্ত করে দিল ধন্যবাদ আমি আপনার এই উপকার কোনদিন আমার বন্ধু যে আমি একক্ষণি খেয়ে উঠেছি এখন আর আমাকে কোন রকম বিরক্ত করো তা না হলে আমি তোমাকে আবার খেয়ে ফেলব সিংহ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল এদিকে গোপনে কিছু শিকারী সিংহকে ধরার জন্যে ফাঁদ পেতে রেখেছিল শিকারীরা গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করছিল যে কখন সিংহ তাদের ফাঁদের দিকে এগোবে যখনই সে ফাঁদে সঙ্গে সঙ্গে শিকারীরা দড়ি টেনে নিয়ে সিংহকে জালে আটকে ফেললো সিংহ উচ্চস্বরে গর্জন করতে লাগলো এবং বেরোনোর চেষ্টা করতে থাকল কিন্তু শিকারীরা জালে বেঁধে ফেললো শিকারীরা গ্রামে ফিরে গিয়ে একটা গাড়ি আনতে গেল যাতে সিংহকে নিয়ে যাওয়া যায় সিংহটি তখনও খুব গর্জন করছিল সমস্ত পশুরা এবং ইঁদুরও সেই গর্জন শুনতে পেল সিংহের কাছে নিশ্চিন্ত হয়ে যান রাজামশাই আপনাকে কিচ্ছু হবে না সে জলে বে উঠে তা ধারালো ছোট ছোট দাঁত দিয়ে তা কাটতে লাগল। শেষ পর্যন্ত মুক্ত করল সিংহ অনুভব করল একটা সামান্য ছোট্ট ইঁদুরও বিরাট সাহায্য করতে পারে ধন্যবাদ আমি তোমাকে বিরক্ত আমার জঙ্গলে এখন তুমি খুশি মনে থাকো তুমি রাজার জীবন বাঁচিয়েছ আজ থেকে তুমি হলে এই জঙ্গলের রাজকুমার ধন্যবাদ রাজামশাই আসছি আবার দেখা হবে এখন তুমি কোথায় যাচ্ছ তুমি কি আমার পিঠের ওপর আর লেজবে খেলবে না ইঁদুর সিংহের পিঠে চড়ে তার লেজবে ওঠানামা শুরু করল কিছুক্ষণ পর শিকারীরা বড় খাঁচা নিয়ে এলো সিংহকে নিয়ে যাওয়ার জন্য। সিংহ আর ইঁদুর তাদেরকে দেখে তাদের দিকে এগিয়ে গেল সিংহ ঝরে গর্জন করে উঠল সেই গর্জন শুনে শিকারীরা ভয় পেয়ে গ্রামের দিকে পালাতে শুরু করল চিরদিনের মতো সিংহ আর ঋদুর দুজনে বন্ধু হয়ে গেল